বাংলায় কিছু বলবো চৈতন্য মহাপ্রভু কি বলেন মহাপ্রভু বলেন যদি আমার স্নেহ থাকে সবার তবে কৃষ্ণা ব্যতির মহাপ্রভু বলেন আসলে এটা চৈতন্য ভগবতের কথা যে মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণ করা কিছুদিন আগে নবদ্বীপ ধাম বাসীদের খুব প্রিয় ছিলেন কিছু লোক মহাপ্রভুর নিন্দা করেন সেই জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং নবদ্বীপ থেকে কিন্তু নবদ্বীপ ধাম বাসীর অধিকাংশ মহাপ্রভুর ভক্ত ছিলেন এবং মহাপ্রভু গৃহে আসতেন এবং মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুকে খুব ভালোবাসেন তো মহাপ্রভু বলেন সবাইকে যে আপনার সকালে আমাকে খুব ভালোবাসে তো আপনার যদি ঠিক মতো আমাকে ভালোবাসে তো এই কাজ করে সেই কাজ তো কি আমার প্রতি আমার প্রতি যদি স্নেহ স্নেহ মানে ভালোবাসে থাকে সভা তবে কৃষ্ণ ব্যতিরিক্ত কৃষ্ণ বিনা কৃষ্ণ ছাড়া অলক অলক কথা বলবে না মানে সবসময় কৃষ্ণ কথা বলো কৃষ্ণ কথা বলো কৃষ্ণ নাম গাও তো এই মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর উপদেশ সব সময় কৃষ্ণ স্মরণ করেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন বন্দনা ভবত সব সময় আমাকে এই চিন্তা করো এবং আমার ভক্ত হৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তরূপে এসেছিলেন নবদীপে তার অবতা এবং সবাই কে বলেন কৃষ্ণে স্মরণ কর কি করে বিশেষ করে হরে নামে দর হরিনাম কর দ্বারা কৃষ্ণ স্মরণ কর তো কৃষ্ণ কথা বলো কৃষ্ণ নাম বলো কৃষ্ণ কথা শুনো bhakti, ভক্তি কৃষ্ণ ভক্তি কর হয় তো চৈতন্য মহাপ্রভু পুরী ধরে গেলেন এবং নিত্যানন্দ prabhu, বাংলাদেশে প্রচার করে মহাপ্রভুর আদেশ ছিল নিত্যানন্দ প্রভুকে তো আমি এখানে এসেছি তুমি সেখানে থাকো বেঙ্গালের মধ্যেই প্রচার করো তো কি প্রচার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে এইভাবে প্রচার করতে আদেশ দিলেন শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সবত্র আমার অজ্ঞ কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই বিক্ষা ভজ্য কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা তো নিত্যানন্দ এবং নামাচার্য হরিদাস ঠাকুর কে এই আদেশ মহাপ্রভু দিয়েছেন এই এইভাবে প্রচার কর প্রতি ঘরে ঘরে গিয়া এই ভিক্ষা মঙ্গ এই বিখ্যান তো সেটা মহাপ্রভুর উপদেশ আদেশ নিত্যানন্দ প্রভুকে এইভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করো তো নিত্যানন্দ প্রভু সেই আদেশ একটু পরিবর্তিত আছন্ডালে প্রচার করেন এইভাবে প্রচার করেন ভঙ্গ লহ গৌরঙ্গ নামে যে জন গৌরাঙ্গ ভ সেই মর প্রাণরে আদেশ দিয়েছেন বল কৃষ্ণ করত্যানন্দ প্রভু বুঝতে পেরেছেন যে এই কলিযুগে কৃষ্ণ আবার আসেছেন গৌরাঙ্গা মহাপ্রভুর রূপে সেজন্য নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর আদেশ এইভাবে পালন করেন সবাইকে আদেশ দিতে ভহ লহ নাম রে তো গৌরাঙ্গ নাম বলো তো সেই জন্য আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে মহামন্ত্র জপ ও কীর্তন করার আগে এবং তার মুখ্য পার্সদের সাথে তার সকল নাম আমরা কীর্তন করি এইভাবে আমরা মহাপ্রভু এবং মহাপ্রভুর সকল পার্ষদে পুরো আশীর্বাদ পেয়ে আমরা কুশলে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রামা, হরে রামা, রামা, রাম হরে হরে কীর্তন করি